প্রভাতের স্রষ্টা মিং শরী অপকারিতা হতে মা ফালাক সমস্ত সৃষ্ট বস্তু অমিং শরী আর অপকারিতা হতে গেটিন অন্ধকার রাত্রির ঈদা ওয়াকব যখন তা এসে উপস্থিত হয় ওয়ামিং শরী আর অপকারিতা হতে আন্নাফি পরে পড়ে ফুৎকার কারিনীদের ফিলউকদ গ্রন্থিসমূহের উপর ওয়ামিং শরী আর অপকারিতা হতে হাসদিন হিংসা পোষণকারীর ঈদা হাসাদ যখন সে হিংসা করতে থাকে